সমিল্ রহ মহি উল্হদি সবিলি আদৌ ইর হিয়াল বসে রিতি ও সুবহ নম লোহম অনবিন মুশ্রিকে কদ গোলা অনিয়ম ফচু সদয় মাং সবহু সদুয়ালোল ও খুল বক নহ্নুল মুখ তোমান বুরার অহুমুলি হওয়ানুলিয়ার বি وجه حلو ক্যালতিয়ার وجه حلو ফুল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 وهو السميع البصير وقوله ان الله النعم ما به ان الله كان سميعا بصيرا وقوله ولولا اذ دخلت جنتك قلت الله لا قوه الا بالله ولو الله مقتتل ولكن الله يفعل ما يريد وقوله وهللت لكم بهيمه الانعام الا ما يذل عليكم এর আগে চারটি আলোচনা হয়েছে পঞ্চম পর্ব আল্লাহ আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা চলছে जगत मत नये सृष्टिर मध्य ओ ग सृष्टिर जत सृष्टिकर रब गुलना नहीं महान अल्लाह से नाम गुणगुली से अस्वीकार कर रूपकर्थे नवा से ताइल करा हेदार्थी पंथा जेटे सल तरीका नबी करीम सल्लाम এইভাবে সাহাবাই কেরামদেরকে এইভাবেছেন কোরআ কেরমের আয়াতি সম্পর্কে এবং আল্লাহর নাম গুণাবলী হাদিসে বর্ণনা করেছেন সাহাবাই তারা এগুলির অপব্যাখ্যা করেননি অস্বীকৃতিও জানাননি এবং সেগুলিকে কোনো কিছুদের সাথে তুলনাও করেননি যেভাবে তারা বিশ্বাস করেছে ওইভাবে আপনি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করবেন তাহলে হবেন আহলে সন্নাউল জামাহ কোরআন অনুসারী এবং যেটা আসল জামাত আদর্শ জামাত সেই জামাতের অনুসারী হবে আজকের বিষয়বস্তু হচ্ছে শুরু এই নিয়ে যে রব আল শোনেন এবং দেখেন এসব ভাষ্যকার বলছেন আল্লাহ রাবুল আলমিনের জন্য সোনা এবং দেখা সাব্যস্ত করা সবকিছুই দেখেন আল্লাহর এইগুলি হচ্ছে নাম শ্যামি এবং বাসির আর তার সোনা এবং তার দেখা এগুলি তার সুন্দর গুণ বন্দাও দেখে আমরাও দেখি सृष्टि सोना स्रष्टार देखा स्रष्टार मत नई मैं अस्वीक गुमर रास्ता आरोप एग्लिक अर्थर विकृति घटानो अपव्याख्या पथ जा मोताजिला বা এইরকমই জাহামিয়া তারা অস্বীকার করেছে এই বিষয়ে আজকে যে আয়াত এগারো দিয়ে শুরু হচ্ছে সেটি চূড়ান্ত ফেসলাকারী আয়াত এই আয়াতটি রবুল আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আসমা এবং সিফাত সম্পর্কে চূড়ান্ত ফেসলাকারী আয়াত তাতে যেমন আল্লাহর নাম গোনাবলী সাব্যস্ত করা হয়েছে তেমনি আল্লাহর সাথে কোন কিছুর তুলনা এবং সদৃশ্য অস্বীকার করা হয়েছে মহান আল্লাহ করছেন ওয়াকু মহান আল্লাহর বাণী লেখক বলছেন তাঁর মত কোন কিছু নয় এটা হচ্ছে নেতিবাচক আল্লাহর মতো কোন কিছু নেই বা নয় অন্য কিছু আছে মানে আল্লাহর মখলুক আছে কিন্তু আল্লাহর মখলুক বা আল্লাহর মখলুকের যে গুণগুলি আছে শোনে দেখে চলে ফিরে কথা বলে হ্যাঁ খুশি হয় দয়া করে মায়া করে ইত্যাদি মেলা গুণ আছে আল্লাহর সৃষ্টির কিন্তু তারা আল্লাহর মত নয় যখন তারা আল্লাহর মত নাই তাদের গুণগুলিও আল্লাহর গুণের মতো আল্লাহর মত কোন কিছু নেই না নামের দিক থেকে না গুনের দিক থেকে না কোন দিক থেকে না ক্ষমতার দিক থেকে ক্ষমতা একটা তার মানে এই নয় যে আল্লাহর গুণগুলি অস্বীকার করবেন যে গুণগুলি আমাদের মধ্যে আছে বরং অহামী অল বাসির তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছুই দেখেন তাহলে প্রথম অংশে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা নেই এটাকে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে বিষয়। এটাকে হ্যাঁ করা হয়েছে না করা হয়েছে না করা হয়েছে কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টা যে তুলনা নেই তার মানে কি তিনি শোনেন না আমরা শুনি তা আল্লাহ শোনেন না আমরা দেখি তা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন আচ্ছা আমাদের দেখা আল্লাহ দেখা একরকম আমাদের শোনা আল্লাহর শোনা একরকম মহান আল্লাহ সাদ করছেন সুরান আঠান্ন নিশ্চয় মহান আল্লাহ তোমাদেরকে সবচেয়ে উত্তম উপদেশ দান করছেন যদি মৌসুলা হয় তাহলে মা আরবি গ্রামারে অনেক প্রকার রয়েছে মা নাফিয়া মা মৌসুলা মা মুসুফা হ্যাঁ মা ইস্তিফা মিয়া প্রকার রয়েছে যেগুলি যারা ছাত্র উপর লেভেল তাদের জন্য ফায়দা আছে সাধারণ লোকের তেমন তবে এখানে যুক্ত মা দুই মা পাশাপাশি হয় এরগাম হয়েছে তারপরে আলমিন তোমাদেরকে উত্তম বিষয়ের উপদেশ দান করছেন যে উপদেশ দান করছেন সেটি বড়ই উৎকৃষ্ট বা উত্তম আল্লাহর উপদেশ সবচেয়ে উত্তম উপদেশ নিশ্চয় আল্লাহ কানা মানে ছিল নাই সৃষ্টির ক্ষেত্রে কানা মালে ছিল হয় কানা রা জলন না এমন লোকটি এর মানে কি পড়েছেন বলেন তো কি মানে হয় কানারা জ্বলুন না ছিল এখন আর মানে নেই ছিল কিন্তু এখন নাই তাই হ্যাঁ সর্বসময় এই জন্য বললাম যে আল্লাহর ক্ষেত্রে যখন কানার প্রয়োগ হবে তখন হ্যাঁ স্থায়িত্বের অর্থ হবে ছিলেন আছেন ছিলেন সর্বদাই থাকবেন আলোচনা পড়েছে তার দয়ালু হওয়ারও শুরু শেষ নেই হ্যাঁ রাহিমা জি আল্লাহ রবাহ মমিনদের উপর দয়ালু ছিলেন এ অর্থ করা যাবে दयालु आब्द का, का, काना क्योंकि आल्लास क्षेत्र इकान आल्ला सुनत অথচ কানা অথচ সবকিছু শুনতেন শুনতেন সোনার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে তিনি সবসময় দেখেন এখনও দেখছেন আর সময় দেখবেন কিন্তু আমরা সময় শুনতাম না দেখতাম না আর এখন দেখি কিছু সামান্য দেখি যা সামনে আছে দেখি ডানে পিছনে দেখি না আর কিছুক্ষণ পরে কিছুদিন পরে দেখব না ঠিক কেনা মরে গেলে দেখবেন নাকি অন্ধ দেখবেন্লাহ কানিয়া আল্লাহ রাবুল আলমিন সর্বশ্রোতা আল্লাহ সবকিছু শোনেন বা সিরা সর্বদর সবকিছুই দেখেন এই দুটো আয়াত থেকে কি দেখাতে চেয়েছেন बुजे नहीं आशा कर नामी सल्ला सबकिन आल्ला नाम हमिर ते आल्ला आल्लर देखार गुण रही विषय शिखा प्रमाण करार्ड आयत लेखक এই আয়াতগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এমা বি কাছির রহমতুল্লাহ আলিম প্রখ্যাত মুফাসের এবং তিনি বলছেন যে আল্লাহ রব্লা আলম সমস্ত যুগলকে সৃষ্টিকারী কিছু সৃষ্টি করেছেন তার মতো কোনো কিছুই নেই কেন লে আন্না কারণ তিনি এক ও একক আমরা এক ও একক ন আমরা এক এক নেই আমাদের সহ সহযোগিতা অন্যের সাহায্য ক্ষেত্রে অমুখাপেক্ষী এবং সকল বস্তু সকলেই তার মুখাপেক্ষী লাহু যার কোন তুলনা নেই যার কোন নজির নেই আসামি যিনি সমস্ত আওয়াজ শোনেন যে কোন রকমের যেখানে আওয়াজ হোক না কেন যেখানে কোনো কথা হোক না কেন যে কোনো ভাষায় হোক না কেন যেকোনো অবস্থায় আস্তে হোক জোরে হোক ভিতরে ভিতরে মনে মনে হোক সবকিছু কিছুই দেখেন সেই উন ফিল্লাহ ইসলাম আকাশ জমিনে কোনো কিছুই আল্লাহ রব আলম থেকে অস্পষ্ট না গোপন না আয়াতিরে এমাম শাহকানি রহমতুল বলছেন কথা বলেছি ক্ষেত্রে মনে আছে কথাটি যে এই বিষয়টি এম সহকানের কথা শুনে বুঝবেন এই এই দুটো কথাতে একটা কথা আর একটা হচ্ছে এই দুটো কথায় চূড়ান্তি শানি اللہ বলছেন তার অনেক কিতাব রয়েছে তার মধ্যে ইমানের বড় মহাদেশ একজন তার মধ্যে একটি হচ্ছে তফসির ফতুল কদির আর এটি হাদিসের কিতাব নাইতার অনেক কিতাব রয়েছে যেই ব্যক্তি এই আয়টি বুঝলো যথাযথ ভাবে চিন্তা করল যেমন গবেষণা চিন্তা করা উচিত মশা বিহা ইন দা যারা এই আরটিকে বুঝলো এবং গভীর ভাবে চিন্তা করলো যেমন ভাবে বুঝা উচিত ওইভাবে বুঝলো তারা আল্লাহ গোনা গোনাবলির ক্ষেত্রে যত দিমত হয়েছে হক এবং বাতিলের সেগুলির ক্ষেত্রে স্পষ্ট রাজপথে চলবে সে কখন বিভ্রান্ত হবে না ইয়া আছে বুঝে নিলেন এবং তার জ্ঞান আরো বৃদ্ধি পাবে বাসির যখন গভীর বলছেন যে আল্লাহ আলমিন আয়াতের শুরু না করলেন কোন জিনিসটা না করেছেন আল্লাহর নাম নেই না করেছেন আল্লাহর গুণ নেই না করেছেন আল্লাহর সাথে আল্লাহ নেই কিছু আল্লাহর কোনো কিছুর তুলনাকে না করার পরে আল্লাহর কোনো কিছুর সদৃশ্য হওয়াকে না করে আল্লাহর কোনো কিছু সদৃশ্য নাইহি কারণ সেই মানে আল্লাহর হাত নেই কুদর আল্লাহ নেই হ্যাঁ রক্ষণাবেক্ষণ নেই আল্লাহর চোখ নেই আর হাত নেই বলা হয়েছে না লাইসা কামিস তার মতো সেই কোন কিছু নেই তার মতো কোন কিছু নেই তার গুণ নেই বলা হয়েছে বলা তার মত কোন কিছু নেই তা এই যে সদৃশ্যকে না করা হয়েছে তারপরে হ্যাঁ করা হয়েছে কি দিয়ে ওয়া সামিয়াউল বসির দিয়ে ইস্তামাল আলা বারদিলকিন এটা এতে রয়েছে দৃঢ় প্রত্যয় দৃঢ় প্রত্যয় এমন ইয়কিন এমন দৃঢ় বিশ্বাস যাতে আপনার প্রশান্তি রয়েছে অশেফা উ সুদুর এবং যাতে বক্ষের মানুষের সেনার রোগের আরোগ্য রয়েছে অনসেলাজিল কলুব এবং মনের তাতে শান্তি রয়েছে সুতরাং এই আয়াতের কদর করো মর্যাদা দান করো কাদরা হাজির হুজা এই দলিল স্পষ্ট দলিল এবং অকাট্য প্রমাণ যে শক্তিশালী প্রমাণ অল্প রহান এর তুমি মর্যাদা দান করো आयात भलो कर गुमारे सब करना नाम गलि सब कर दलुआमी अल वस्त करीबास যেটা অস্বীকার করেছে মোতাকাল মিন বা মোতাজেলা আশায় তারা অনেক কেউ কিছু অস্বীকার করেছে কেউ অস্বীকার করেছে করেছে। কেউ আরেক দল আল্লাহর সেফাত গোনাবলি গুলিকে সাব্যস্ত এমন ভাবে করেছে যে সৃষ্টির সাথে তুলনা করে ফেলেছে মুসাবিয়া সাদৃশ্যতা পোষণকারী গুমরা দল হ্যাঁ আল্লাহর গুন আমাদের মতো হ্যাঁ আল্লাহর সোনা আমাদের শোনার মতো আল্লাহর দেখা আমাদের দেখার মতো আল্লাহর হাত আমাদের হাতের মতো এটাকে কি করা হয়েছে এই আরেক দলের খন্ডন করা হয়েছে কি দিয়ে প্রথম অংশ লাইসা দুটো দল গোমরা হয়েছে তাহলে আল্লাহর নাম গোনাবরীর ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে দুটো গোমরা দল দুই সাইডে আর মাঝখানে আহ জামাত এইভাবে বুঝে সহজ ভাবে বুঝবেন সাধারণ মানুষ বা গনগুলি আমরা অস্বীকার করি বা এগুলিকে আমরা রূপ করতে তাল করি বোঝা গেছে সুতরাং উদাহরণস্বরূপ আল্লাহর হাত হাত মানে কুদরতি হাত রূপ করথেনি এগুলো আল্লাহর চোখ মানে আমার চোখের সামনে তো আপনারা আছেন মানে আমার রক্ষণাবেক্ষণ ছেলেই ছিল মানে আমার অর্থ রূপক অর্থে তাওল অথবা তাতিল অস্বীকার করা তাওল তাতিল হ্যাঁ অস্বীকৃতি এ একটা দল গুমরা হয়েছে মাতেলা তারপরে মাউএলা মোতাকলিন আশায়রা মাতুরি দিয়া এক দল গুমরা হয়েছে আরেক দল গোমরা হয়েছে না আল্লাহর সব গুণ আছে আর এমন ভাবে আছে যে সেগুলি আমাদের মত সেগুণ আমাদের গুণের মত গোমরা হয়েছে কি বলছে আল্লাহ রব গুণ যেগুলি কোরআন হাদিস আছে সেগুলি আমরা মানি মানি না মানি মানি বিনা বিকৃতিতে তাবিল করি নে রোপকর থেকে নি বিনা তাতিলেও করি না তাদের দলে আমরা নই আর যারা অস্বীকার করেছে বা রূপকর্থ এনেছে তাদের দলে আমরা নয় এবার বুঝতে পেরেছেন তাহলে টোটাল কথা গোটা এই কিতাবে এই আলোচনাগুলি আসবে যে একদল এই দিকে গুমরা হয়েছে आल्लार गी सब्यस्त करते गणगुली सृष्टिर गुण जेमन आल्लर अवतरण कार मतलब गुमराहर कथा बेदा कथा मुसाभ्यार कथा मुसाभार अवतरण मतई जेमन एक लोक स्टेज थे पांचतला थे नीचे नाम আমাদের নামা এটা প্রথম আসমানের নামাটা হচ্ছে আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আহলে সোনার জামাত কি বলছে না এদিকে না এদিকে কি বলছে আল্লাহ নেমে আসেন কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমাসার আসার মতো না যে আমার মোসাবোমরা বলছে আর আল্লাহ অস্বীকার করি না আল্লাহ মূল্যায়ন করো এবং এটাকে ভালো করে বুঝো গভীরভাবে দিয়ে তাহলে তুমি অনেক বিদাত কে চূর্ণ বিচ্ছন্ন করে দিতে পারবে মোসা আর যারা আশায়রা মাতুরিদি তাদের বা মোতাজম আর ভ্রষ্ট তার বড় বড় নেতারা রয়েছে তাদেরকে ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবে ও তুর্দ বিহা অনুফা তামিন আর ইলমে কালামের যারা পণ্ডিত যেমন আশায়রা মাতুরিদিয়া মোতাজেলা এদের নাক মাটিতে মিশিয়ে দিতে পারবেলা বিশেষ ভাবে এই আয়াতের সাথে এগারো মনে রাখবেন আর একটি আয়ত হচ্ছে মানব জাতি বা আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে না। তো আমাদের জ্ঞানের উর্ধে আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহ আয়ত্ত করা যাবে না কিন্তু যেই শব্দগুলি বা যেই কথাগুলি বলা হয়েছে গনগুলি সেগুলি অস্বীকার করা যাবে আমরা জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না সেজন্য অস্বীকার করে দেব এই ছিল এই দুটো আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা আর এই আয়াতটাকে মনে রাখলে বাকি সবগুলি বুঝতে সুবিধা হবে এই দুটো আয়াতে ভাষ্যকার বলছেন একটু আগে বলেছি যদিও মেল মাল আয়াতিমা যে দুটো আয়াত নিয়ে আলোচনা হলো তাতে যে দেখাবার বিষয়টি সেটি হচ্ছে আন্না ফি হেমা আলবাসা তলবাসাদাহী এই দুটো আয়াতে আল্লাহর জন্য সোনা এবং দেখার গুনঘে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে প্রথম আয়াতে নফিও মোমাসুকাত সৃষ্টি জগতের সাথে আল্লাহর তুলনা নেই কথা প্রমাণ করা হয়েছে এতে একত্রিত করা হয়েছে দুটো গনকে একটা হচ্ছে আল্লাহ রবুল্লা নিজেকে যে গনগুলি দিয়ে কি করেছেন ভূষিত করেছেন আখ্যায়িত করেছেন যে আল্লাহ শোনেন আল্লাহ দেখেন এটাও রয়েছে है है इच्छे। इच्छे एक शब्द व्यवहार कर दोक्य आज किसान अल मसी मशिया शब्द मान मान শাহ মানে বললেন ইনশা আল্লাহ মানে কি আল্লাহ যদি চান ওইখান থেকে তো শাহ বলছি ইনশা যখন বললাম তো অর্থ করতে পারলেন আর শাহ বলছি তো বলছেন না ওইখান থেকে শাহ ইন বাদেন আল্লাহ বাদ তো বাঁচলো শাহ তাই না শাহ মানে চাওয়া তো শাহ আর মাসদার হচ্ছে মাসি এতুন মানে চাওয়া আল্লাহ টিকুন হচ্ছে আল্লাহ চাওয়া আল্লাহ যা চান তা হয় আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হইতে পারে না আর এরাদা শব্দ ব্যবহার হয়েছে আরবিতে দুটো শব্দ আর আরা এরাদা এখানে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন কোন আযাতে সা শব্দ এসছে কোন আয়ের এসছে এর আয় করি তারপরে সাব্যস্ত করা আল্লাহ ইচ্ছা আছে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছে বিরুদ্ধে কোনো কিছু হয় না কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে হয় কি হয় না দেখি পরীক্ষা করে আপনাদের আল্লা সন্তুষ্টির বিরুদ্ধে কিছু হয় কি হয় না কত কাফের পৃথিবীতে আল্লাহ কি সন্তুষ্ট কাফের সন্তুষ্ট তোমরা সিরিক করো বিদাতে সন্তুষ্ট কবরের সেজদা করার পর সন্তুষ্ট হচ্ছে তো আল্লাহর হ্যাঁ সন্তুষ্টির বিরুদ্ধে হয় কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে আল্লাহ কি আল্লা পছন্দ করেন যে কেউ করুক হ্যাঁ না কিন্তু আল্লাহর যদি বলে আল্লাহ পছন্দ করেনা সেজন আল্লাহ ইচ্ছাও করেন আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা হয় সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে অপারগ মনে করি ঠিক না আপনার অফিসে আপনি বস আর আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার অফিসে কিছু ঘটছে আপনার ইচ্ছার আপনি চান না তারপরে হ্যাঁ আপনি জানছেন তারপরেও রুখতে পারছেন না তো আপনি শক্তিশালী না অক্ষম অক্ষম আল্লাহ তো সক্ষম যেমন স্বাধীনতা দিয়ে রেখেছে নামাজি স্বাধীনভাবে নামাজ পড়ছে বে নামাজি স্বাধীন ভাবে ঘুমিয়ে থাকছে হ্যাঁ আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না এভাবে ফিরে আসি ওই যেটা বাঙালিদের গুমরাহি বা আমাদের সমাজের গুমরাহি অনেকের সেটা হচ্ছে আল্লা বিনা হুকুম এ গাছের পাতা নড়ে না কথাটি ঠিক না ভুল ভুল কিন্তু আল্লাহ পার্থক্য আছে আমি হুকুম করছি যে এই কাজটা করে আসেন ভালো হুকুম করবো না খারাপ হ্যাঁ অথচ আমি মানুষ তারপরে আপনার একটা ধারণা যে লোক ভালো তখন খারাপ হুকুম করবে না ঠিক না এই জন্য আল্লাহর বিনা হুকুমে এ গাছের পাতা নড়ার কথাটি বল কিন্তু আল্লাহর ইচ্ছা আছে সবকিছুর হোক কাল পরীক্ষার জগৎ এখানে হোক খেলা খেলুক খেলনা ঘরে আরো স্পষ্ট হবে যখন আয়াতগুলি তফসিল করবে এবং বিষয়গুলি আলোচনা মালিক বাগানের মালিকের ঘটনা সুরায় কাহে রয়েছে আজ উনচল্লিশ অহংকারের সাথে দাপটের সাথে ঢুকেছিল আল্লাহর বাগান শেষ করে দিল বাগান শেষ জ্বলে শেষ আল্লাহ বলছেন যে ওয়ালাউল্লা ইস দা খালতা তোমার বাগানে যখন ঢুকেছিলি তখন কেন তুমি বলনি তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে কলতা কেন তুমি বলোনি কি বল আল্লাহ যা চেয়েছে তাই পেয়েছে। এই জন্য ভালো কিছু দেখলে কি বলতে হবে মাশাল এই আয়াতের দলিলাম না পড়ুক ইনশাল আর ওই ফিল্মের জগতেও কোন একটা খবর সাংবাদিকার জগতে নামাজ ধার ধার না তারপরে হয়তো সেকুলার তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে শুনে একদিকটা ভালো লাগছে আর কিছু তো মানছে তাই না ভাষাতে তো কিছু মাঝে জাতি যাদেরকে শোনাচ্ছি আমার সংবাদ যারা শুনছে তারা যেহেতু ইসলাম প্রিয় ইসলাম ভালোবাসে সেজন্য ইনশাল্লাশাল প্রয়োগটা বেড়েছে আজকে থেকে আগে বুড়ারা মাশাল ইনশাল্লাহ জানতো না কথা ঠিক কিনা এটা একটা আমাদের জন্য শুভ সংবাদ যে ইসলামের দিকে ফিরে আসছে জাতি আগামী জেনারেশন ইসলামের দিকে ফিরে আসছে এবং ইন ফিউচারটা হচ্ছে ইসলামের মানে আগামী ইনশা আল্লাহ ইসলাম এবং মুসলিমরা বেশি নামাজ পড়ে তাই না বুড়ারা নামাজ পড়লে বিদাত দিয়ে নামাজ পড়ে কিন্তু এই যুবক গুলো মার্শাল নামাজ পড়ে কাপড় উঠিয়ে নামাজ পড়ে যুবকরা দাঁড়িয়ে রাখে ভালো দেখতে হবে হেমত হবে সাহস হবে যে আমরা দুর্বল নই আলহামদুলিল্লাহ বাড়ছে ইসলাম এমন একটি দিন যেই দিনকে যত চাপাবার চেষ্টা করবে হ্যাঁ যত দমন করার চেষ্টা করবে তত বেশি উঠবে এভাবে তাই হচ্ছে আলহামদুলিল্লাহ বলতাম বলতে মাসা আল্লাহ তাহলে তোমার বাগান বহাল থেকে যেত নিয়ামত ঠিক থাকতো আল্লাহ ছাড়া আমার কোনো শেষ ধান আছে বন্যায় শেষ জি এই আয়াতে মাসা আল্লাহ আল্লাহ যা চান এই যে আল্লাহর চাওয়া প্রমাণিত হইল আরে কায়দেশ আল্লাহ যদি বলেন আল্লাহ চাই না তারপরে লড়াই করছে তার না আল্লাহ পারছে না থাইতে অপারক নাকি তাহলে তো কুফুরি কথা হয়ে গেল এই ভালো মন্দ সবটাই আল্লাহ চান তবে ভালোর হুকুম করেন ভালোর উপর রাজি হন ভালোর পর সন্তুষ্টি প্রকাশ করেন ভালোর উপর খুশি হন আর মন্দ ঘটলে মন্দ হইলে আল্লাহ অসন্তুষ্ট হন পছন্দ করেন না হেনা করেন ওলা শাহ আল্লাহ যদি আল্লাহ চাইতেন মাক্তাত এই জাতির লোকের পরস্পরকে কে খন করত না বা আপোসে লড়াই করতো না আল্লাহ तब आल्लाम जाब्दाह आल्लारा इच्छा करें तरह इराार बिुद्धे क्यों किसा करते गुण क्षेत्र शब्द देखा পরের আয়াতেন গরু আর তারপরে মহিষটা গোরুর মধ্যে সামিল তারপরে বকরি জাতীয় যত কিছু আছে বকরি জাতীয় মানে বকরির ছাগল পাঠাপাঠি হইতে পারে মেষ ভেড়া ভেডিও হইতে পারে আবার কেনবানি আর এগুলিকে আল্লাহ হালাল করেছেন বলছেন ইল্লা আলি কুম তবে তোমাদের সামনে যা পড়ে শোনানো হবে পাঠ করা হবে শোন एहराम अवस्थाएं तुम्हारा शिकारी पशु हालाल मन इहराम था... करा अवस्था तुम शिकार पशु के हाल अर्थात करबे एहराम अवस्था शिकार कर हराम एक हमूदे हराम हराम शिकार कर हालाल ना हराम हराम एहराम बेदेन अथवा मदिनार जुलहल बेदे चारश त्रिस किलोमीटर बाकी आई रास्ता स्वीकार करते हैं एहराम बचते बिना एहराम কিন্তু যদি এহারামের অবস্থায় না থাকেন তো গোটা রাস্তা করতে হচ্ছে হারামের এলাকাতে শিকার করা এহেরামকারী এহরামকারী নয় সকলের জন্য হারাম হ্যাঁ শিকারী পশু পাখি আর যারা এহেরাম অবস্থায় থাকবে তারা যেখানেই থাকুক না কেন এহেরাম অবস্থায় থাকলে শিকার করা যারা এহরাম করে নেই তারা বলছেন এরাদার কথা বলা হয়েছে এই আয়াতগুলো দিয়ে কি জানলাম কয়টি আয়াত হল তিনটি আয়ত তাই না বলছেন ভাষ্যকার এই আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় সেটা হচ্ছে তার মধ্যে বিশেষ ভাবে আল্লাহ চাওয়া আর আল্লাহর এরাদা এই দুটো আর তার সাথে সাথে আরো কিছু গুণ এসে সেটা হচ্ছে আল্লাহ রব আলমিনের শক্তি লাক্তি ছাড়া কোনো শক্তি শক্তি নাই যদি আল্লাহ শক্তি না দেন তো আসল শক্তি হচ্ছে রব্বুল্লা আলমিনে তো আল্লাহ রবীন্দ্র শক্তি ধর মহাশক্তি ধর এই আল্লাহ রব্বুল্লাহ আলমিনেন কুয়াতে কথা আল্লাহমিন তারপরে ইহ কোমুমি দেশছে আল্লাহ যে ইন্হ কোম তাহলে আল্লাহ রব্লা ফ্যাসালা কার হয় আল্লাহর ফেসালা হয় জি এবং হুকুম কার চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর হুকুম আল্লাহ যাই পয়দা করতে চান তাই পয়দা হয় তার বিরুদ্ধে আমার পাঁচ সাতটা মেয়ে হয়ে গেল আমি নিজে পয়দা করব না বলছেন যে এতে মাসিয়াত কৌয় আল্লাহর ক্ষমতা আল্লাহর হুকুম আল্লাহর এরা মহান আল্লাহর হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু আলাহ মা যেইভাবে মহান আল্লাহর উপযোগী হয় আমাদের ইচ্ছা সবসময় পূরণ হয় না কিন্তু আল্লাহ যা যেটা ইচ্ছা করবেন অবশ্যই পূরণ হবে যদি আল্লাহ ইচ্ছা করেন তারপরে রায় দেখি মোহন আল্লাহ বলছেন এই এরাদা ইচ্ছার গুণ দেখাতে ইচ্ছা করেন আল্লাহ ইচ্ছা করা তখন আল্লাহ তার বক্ষকে তার সিনাকে ইসলামের জন্য কি করে দেন উন্মুক্ত করে দেন খুলে দেন প্রশস্ত করে দেন অমাইহু আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে ইচ্ছা করেন যার গমরাহি আল্লাহ চান বা গাহিতে ফেলতে চান ইয়াজ আল্লাহরা তখন আল্লাহ তার সিনাকে বক্ষকে কে বড় সংকীর্ণ আর সংকুচিত করে দেন রকম হয়ে যায় ভালো কথা কবুলি করতে চাই না এক মেট ভালো কথা শুনতে চাই না সামনে আসব তাড়াতাড়ি ওটাকে সরায় আর মন্দ আসলে ঘন্টার পর ঘন্টা চলে সারা রাত পার হয়ে যায় ঘুম ছেড়ে জি হ্যাঁ আবার যার জন্য আল্লাহ হেদায়াত চান ভালো কথা শুনলে সারাত্মার বিশেষ তো এমনিতে আসবে না চেষ্টা করা লাগবে যে যেমন চেষ্টা করবে তেমন তৌফিক হবে বোঝা গেছে না এমন নয় যে একটা লোক চেষ্টা করছে অনেক মসজিদে আসার তারপর আল্লাহ ধাক্কা দিয়ে তাকে বাড়িতে হ্যাঁ পাঠিয়ে দিলেন আছে নাকি মসজিদে আসার চেষ্টা করেছে আমি ঘুম ছাড়বো আল্লাহ আল্লাহ তার জন্য ফজরে আমার নিয়ে না ফোর আগে থেকে ওইটা অসৎ নিয়ত আছে আল্লাহকে গোমরা করতে চান সুতরাং রাহু খান এমন সংকীর্ণ হয়ে গেছে ভালো কাজের ক্ষেত্রে যে কেমন পর্যন্ত সিঁড়ি বইয়ে আসেন তারপরে বলে যে এখন কেমন লাগছে বুকটা মনে হচ্ছে চেপে ধরেছে হ্যাঁ উঠে এসে সাথে সাথে বক্তব্য করা সম্ভব নয় মনে হয় আজকালকার আমাদের মতো দুর্বল দিয়েছেন তাই না কিন্তু তালে তারপরে কি চোদ্দশ বছর আগে যখন মানুষ সাইন্স বুঝতো না হ্যাঁ যে ওপর দিকে গেলে হ্যাঁ কেন মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দম বন্ধ হইতে লাগে বড় কষ্ট হয় এই সব সাইন্টিফিক কথা বুঝতো না তখন আল্লাহ বলে আল্লাহ সুবাহ করা হয়েছে আর আল্লাহর এরাদা যেমন হেদায়েতকে কে কারো ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করেন হেদায়ত ক্ষেত্রে আল্লাহ গুমরাহির ভ্রষ্টার ইচ্ছা করেন এবং আল্লাহ রব আহ কার জন্য হেদায়ত ইচ্ছা করেন কার জন্য গুমরাহী ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে আর মানুষের ভাগ্যে হ্যাঁ स्वनिर्धारित कर दिक्कत मतलब इरादा दूरकमेर एरादा शब्द टी मान कि मान कि इच्छा मत मान कि साछा कर तुटो मे এই এরাদা হচ্ছে দুই রকমের বলছে ফলে এরাদাত রব্বানি আনে এরাদা হচ্ছে দুই রকমের আর নাও আওয়াল প্রথম রকম এরাদা হচ্ছে আর এই সৃষ্টিগত সৃষ্টিগত এরাদ আল্লাহর ইচ্ছা এটাকে মাসিয়াত বলা হয় মাসিয়াতে এলাহি আল্লাহর চাওয়া এটি হচ্ছে আল্লাহর চাওয়া মনে বলি কি বলি এটি আল্লাহ চেয়েছেন আল্লাহর চাওয়া সৃষ্টিগত ক্ষেত্রে একটা হচ্ছে সৃষ্টিগত আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত দুটো শুনিয়ে দিলাম দ্বিতীয়টা সামনে গিয়ে বলছে আগেই শুনিয়ে দিলাম কি বললাম এরাদ এবং বিধানগত শরীয়তগত আল্লাহর ইচ্ছা উদাহরণ দিয়ে বুঝায় আল্লাহ রবুল্লা আলমী পাঁচ অক্স্ত সলা তদায় করতে বলেছেন না বলেন নাই খরচ করেছেন না করেনি এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা যে সারা জগতের মানুষ জিন কি করুক সকলে পাঁচক নামাজ পড়ুক এটা আল্লাহ এরাদা এরাদা সৃষ্টি হ্যাঁ বিধানগত এরাদা দিনিয়া ধর্মীয় আর আল্লাহ রাবুল আলমিন এর জমিনে সতলোক আছে অসৎ লোক আছে সৎ লোক ভালোই মোটামুটি চলছে ফিরছে খাচ্ছে অসৎ লোক ওর চাইতে বেশি পয়সা পৃথিবী সমস্ত পয়সা অসৎ লোকদের হাতে চলে এসছে আল্লাহ বিরুদ্ধে আল্লাহ এদেরকে থামতে পারেনি গায়ে জোরে সব এত পয়সার মালিক হয়ে গেছে নাকি না আল্লাহর ইচ্ছা এটা হচ্ছে এরা কৌনি সৃষ্টিগত কাদারিয়া আল্লাহ সুপরিমিত করেছেন কাদার মানে সুপরিমিত করেছেন হ্যাঁ আল্লাহ তাদের জন্য সুনির্ধারিত করেছেন এটাই তাদের জন্য নির্ধারণ রয়েছে এর কিছু উদাহরণ কোন কোনো ক্ষেত্রে মহাল্লাই সাতজ আর ইয়াহ যখন আমি কোন জনপদ কে ধ্বংস করতে ইচ্ছা করি তাহলে আল্লাহ ইচ্ছা করেন কোন জনপদ ধ্বংস করতে এটা दिक विधानगत दिका सृष्टिगत दिखे ध्वसा बोला है? है जो आल्लाश के जो समाज के ध्वस करते चान उतरा फा तल व्यक्ति सुखी व्यक्ति तर प्रचित करी आदेश करी माना प्रचित करी आल्लादेश करा तुम्हारा स्वच्छ लोक जनपद रे लिप्त हो जाए पापे डूबे खून जेनाचार सूद घुष बेमानी शीर् विदा कफुरी তরক করা ডুবে যাওয়া। আল্লা আজাব ধ্বংসের কারণ আল্লাহ পক্ষ থেকে ধ্বংসের কারণ আল্লাহ যখন ধ্বংস করতে চান তখন বেনামাজির সংখ্যা বেড়ে যায় আল্লাহ যখন ধ্বংস করতে চান বন্য প্লাবিত করতে ডুবাইতে চান তখন সেখানে শির শুরু হয় বিদাত শুরু হয় সেখানে বহু পাপ শুরু হয় এইভাবে হ্যাঁ অনৈক্য শুরু হয় আপসের লড়াই মুসলিম মুসলিমের দ্বন্দ্ব মুসলিম মুসলিমের বেদ অস্ত্র ধরছে আল্লা শরিয়ত হয়ে যাবে ভিন্ন হয়ে যাওয়া এটা হচ্ছে আল্লাহের সৃষ্টিগত ইচ্ছে যখন কোন জাতিকে ধ্বংস করতে চান তখন সেখানকার স্বচ্ছ লোকদেরকে এমন ভাবে করে আল্লাহ রাবুলি আলমী সেখানে পাপে ডুবে যায় তারা তখন সেই জাতিকে পূর্ণরূপে ধ্বংস করি ফেলিমিয়া আল্লাহ বলছেন ধ্বংস করি আল্লাহ ইচ্ছা করলেন না করলেন না ধ্বংস করার এটা সৃষ্টিগত তারপর আর একা এতে মন্দ আছে হ্যাঁ এটা করিও না মন্দের জন্য এটা করো মন্দের জন্য না সব কল্যাণের জন্য তাহলে আল্লাহ বলছেন কোনো জাতির সাথে মন্দর ইচ্ছা করি তো আল্লাহর এই ইচ্ছাটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা মন্দিরে যখন ইচ্ছা করেন ফালা মারতালা সেটাকে কেউ খন্ডন করতে পারে না কোন জাতিকে ধ্বংস করতে চায় পতন ঘটাতে চায় কোন জাতির কোনো কিছু ক্ষয়ক্ষতি হোক তখন কেউ সেটাকে রদ করতে পারে না আরো দেখেন অমাই একটু আগে যে সুরায় আর নামের আয়তন পঁচিশ ছিল আল্লাহ যাকে গুমরাহিতে লিপ্ত করতে চান যে চান গুমরাহিতে লিপ্ত করতে এর ইচ্ছা কি কিসের ইচ্ছা तक आल्ला तबा कबुलरियत गत शरियत क्षेत्र आल्ला शरियत हम सबाई तबा करो आल्ला चान कृष्टि दिक्कत किस तबा करुक रास्ता पवित्र करते चान पानी पवित्र करते चान तुम्हारी शरिये विधान दिए যদি পায়ে না থাকে তো তেমন বিধান দিয়েছেন এর মাধ্যমে বলছেন আল্লাহ সম্পর্কে নিশ্চয় আল্লাহ হে নবী পরিবার হে নবীর পরিবারের সদস্যরা তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে চান আল্লাহ অপবিত্র এটা আল্লাহ পাকে বলা হয়েছে আচ্ছা দুই এরা পার্থক্যটা কি তিনটি পার্থক্য এখানে উল্লেখ করা যায় ভালো করে শুনে খুব কিন্তু সূক্ষ্ম কথা যারা मस्तिष्क शरियत गलिए सृष्टिगत इच्छा और आल है? होते आल्ला कख पचंद करें भलो आल्लागत इच्छा के आल्ला ভালোবাসেন না আর পছন্দ করেন না রাজিও হন না বুঝা গেছে আর বিধানগত যেটা ইচ্ছা আল্লাহর বিধানের ক্ষেত্রে যেগুলো আল্লাহ ইচ্ছা করেছেন আমাদের কাছে চেয়েছেন যেগুলো কর্ত হোক হ্যাঁ সেগুলো লাবুদ্গুলি যেমন আল্লাহ ইচ্ছা করেন তেমন সেগুলি আল্লাহ ভালো বাসেন সেগুলির উপর আল্লাহ রাজিও হন আরাদাল মাসিয়া ফল আর এখন গুন যে কোন গুনা যে কোনো গোনা পৃথিবীতে হোক এটা ইচ্ছা না ইচ্ছা ইচ্ছা না সৃষ্টিগত ভাবে ইচ্ছা যে আল আমার জমিনে গোনা হোক গোনাগার থাক এটা সৃষ্টিগত ইচ্ছা বিধানগত ক্ষেত্রে তাই বলছেন গোনাগারও চান না ঠিক না সব লোককে সৎ হইতে চান সৎ কাজই হোক এটি আল্লাহ চান বিধানে। দ্বিতীয় পার্থক সৃষ্টিগত ইচ্ছা যেটা আল্লাহ রবাহ সেটা আল্লাহ নয় আল্লাহ মন্দ সৃষ্টি করেন সেটা মন্দের উদ্দেশ্য নয় বরং অন্য কোন কারণে এই মন্দকে আল্লাহ সৃষ্টি করেছে যেমন ইবলিস আল্লাহ ইবলিস কেন সৃষ্টি করলেন কি আল্লাহ তেমন এইগুলি সৃষ্টি করলেন এগুলির সৃষ্টি হইতো না আমাদের আমরা কেউ গুমরাও হইতাম না ঠিক না এগুলি সৃষ্টি করা আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য নাই কিন্তু হেকমতের জন্য বাইরের কোন কারণে আল্লাহ ইবল বুড়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এখনো এখনো মরছে না জি ও সাইরেশ আর সমস্ত মন্দ সৃষ্টি যত আছে সাপ বিচ্ছু হিংসু পশু আল্লাহ সৃষ্টি করেছে না করেন নাই সৃষ্টি কত ইচ্ছা না হইলে পয়দাই হইত না সেটা হচ্ছে মানুষ মোজাহাদা চেষ্টা করে থেকে এবং ভুল হয়ে গেলে প্রত্যাবর্তন করে ফিরে আসে ইস্তেফার ক্ষমা কামনা করে এগুলি হচ্ছে লক্ষ্য উদ্দেশ যে উদ্দেশে আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে এই ভালো গুলির উদ্দেশ্যে আর যেটা বিধানগত শরীয়তগত ইচ্ছা সেটা কিন্তু আল্লাহর মুখ্য উদ্দেশ্য সেটা সরাসরি উদ্দেশ্য তহিদ আল্লাহ সরাসরি উদ্দেশ্য তহী প্রতিষ্ঠা হোক পাঁচ অক্ত আল্লাহর উদ্দেশ্য এটাই উদ্দেশ্য হ্যাঁ জাকাত আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্য যত ভালো কাজ আছে আল্লাহর এটা হচ্ছে সেটাই হচ্ছে উদ্দেশ্যে হোক এটা সৃষ্টিগত দিক থেকে চেয়েছেন বলে অনেক ভালো লোক আছে আল্লাহদের চেয়েছেন শরীয়তের দিক চেয়েছেন সৃষ্টিগত দিক থেকেও চেয়েছেন যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং তার উপর রাজিও হন तृत्य पार्थक्य हल एरिया करते चान्ला सृष्टिगत इच्छा आल्ला चाहसे देव ना हो जाए ना कि सृष्टिगत इच्छा আল্লাহ যেটা ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে হবে আল্লাহ হওয়া নাও হইতে পারে হইতেও পারে আবার নাও হইতে পারে কাদ তাকাও বা কাদ লা কখনো হয় কখনো হয় না যেমন একজন নামাজি আলহামদুল্লা আপনারা সবাই নামাজি তাই না এই আমাদের নামাজিদের নামাজি হওয়াটা আল্লাহ রবুল্লা আলমিনের কোন ইচ্ছে দুই ইচ্ছাই এখন অল্লা সৃষ্টিগত আল্লাহ নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সৃষ্টিতে আমরা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের ক্ষেত্রে ইচ্ছা করেছেন নাহলে আমাদের ক্ষমতা ছিল না সৃষ্টিগত ইচ্ছা আছে এরা দেখাও নি আর আল্লাহর শরীয়তের ইচ্ছাও যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে তা আমাদের ক্ষেত্রে দুটোর প্র্যাকটিক্যাল হয়েছে এরাদা কৌনিয়ারও প্রাক্টিক্যাল হয়েছে আর এরাদা সারিয়ারও প্রাক্টিক্যাল হয়েছে কিন্তু বেনামাজির ইচ্ছার বাস্তবায়ন হয়নি আল্লাহ ওদের কাছে তোমারও নামাজ পড় কিন্তু ওরা নামাজ পড়ে তাহলে শরীয়তের ইচ্ছা আল্লাহর যেটা সেটা হয়নি কিন্তু সৃষ্টিগত ইচ্ছা কি থাক বেনামাজিও থাকেন যার নাম তো ভর্তি করতে হবে পরীক্ষা কি থাকলো সতর্কীকরণ এখানে খুব সুন্দর কথা বলেছে এই কথাটি বুঝে নিজত ক্ত বিরাট মুক্ত পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন আপনি যথাসাধ্য আর আল্লাহর আদেশ নিষেধ রসুলের আদেশ নিষেধ মেনে চলতে চেষ্টা করেন মতি মানে আনুগত্যকারী এই ক্ষেত্রে দুটো ইচ্ছা একত্রিত হয়েছে আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা আর বিধানগত ইচ্ছা শুধু পাওয়া যাচ্ছে আর বিধানগত নাগার তার ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা আল্লাহর আছে মানে আল্লাহর ইচ্ছার ভিতরে আল্লাহ চাইছেন সৃষ্টিগত দিক থেকে নামাজ পড়াবার ও নামাজ পড়ছে না এটা হয় আল্লাহ তে হয়ে যাচ্ছে নাকি না আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আছে তুই পড়বি না পড়িস নাচিয়ে রাখবো এইভাবে তোকে হায়াত দিব সাথে সাথে গলাটা দিব না ঠিক আছে তোকে দিবো আশি নব্বই একশো বছর বয়স নাফার মানের ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা পাওয়া যায় কিন্তু শরীয়তগত ইচ্ছা পাওয়া যায় আল্লাহ বলছে রাকিম সাল্লা আল্লাহ যেটা ইচ্ছা করেছে সেটা বলেছেন হাজার এই নামাজ পড়ে না আর একটি সতর্কীকরণ মাল্লাম এবং আর জাবরিয়া এই দুটো দল গুমরা হয়েছে ফল জাবা তো আসবাতুলিয়া আসবিয়া তাই এর হেদায়ত তিনটা দল আছে দুটো দল গুমরা একটি দল হেদায়ত্রাপ্ত বোঝা গেছে না সুরফা শুরু করেন পুরস্কৃতদের দল আরেকটা হচ্ছে মকদুব গজব গজবপ্রাপ্ত দল জানে তারপরে পালন করেন আরেকটা হচ্ছে দল লিন আর মকদুব আলিমের মাঝখানে হচ্ছে আন আমিম বুঝতে পারছেন ঠিক তিনটি দল সব সময় দেখবেন কমপোক তিনটি দলে দুটো হচ্ছে দল আর একটা হচ্ছে হেদায়তপ্রাপ্ত দল যে যারা দুটুই আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা এবং বিধানগত ইচ্ছা দুটোকে প্রমাণ বা সাব্যস্ত করে না ওইফরে কবাই না হবা এবং দুটোর মাঝে পার্থক্য করে না ফাঁকা দল্লা তারা গোমরা হয়েছে জাবরিয়া যারা বলে যে মানুষ আমরা নিরুপায় মানে জবরদস্তি আল্লাহ আমাদের জবরদস্তি করেছেন আমাদেরকে পাথরের মতো করে সৃষ্টি করেছেন তাই নাকি কথা ঠিক আছে আমরা হচ্ছি আল ইনসান ও কাল জামাদ মানুষ হচ্ছে পাথরের মত পাথর এই যে বোতল বা গ্লাস পানিটার মত যেখানে রাখা হচ্ছে ওখানে তেমন হওয়া পর্যন্ত যদি কেউ না ছায় ওখানে থাকে তাই না ঠিক তাই না বলছে আল্লাহ আমাদেরকে যেমন করে সৃষ্টি করেছে ওই রকম আমাদের কোন ক্ষমতা নেই নজ ক্ষমতা নেই ভালো কথা বলার ক্ষমতা নেই এখানে স্বাধীনভাবে নেই স্বাধীন ভাবে আসেননি এইভাবে এরকম রয়েছে আর একদল বলছে না এটা নাই তো কি করেছে কাদিরিয়া মানে তকদির কে অস্বীকার করেছে আল্লাহ লিখেনি আল্লাহ যখন আল্লাহ জবরদস্তি যখন করেনা তাহলে লিখুনি জবরিয়া যারা বলছে আমরা নিরূপে পাথরের মতো কেন বলছে আল্লাহ যখন লিখেই দিয়েছেন তো আমরা আর করবো কি করার তো কিছু নেই তাহলে আমরা হচ্ছে মজবুর বোঝা গেছে বলছি কেউ স্বাধীনভাবে পাপ করছে কেউ স্বাধীনভাবে নেকির কাজ করছে তাহলে আমরা নিজেরাই আমাদের তকদির নির্ণয় করছি বা সৃষ্টি করছি এবং আমরা আমাদের কর্ম আমরা নিজেরাই সৃষ্টি করছি বাড়াবাড়ি বেড়ে গেল আরেক বলছে যে তকদির বলে কিছু নিজে সৃষ্টি করি কি করেছে বলছে জবরিয়া তো আসবাতুল কাউনিয়া ফাকাত যারা জাবিয়া বলছে মানুষ হচ্ছে মজবুর নিরুপায় তার আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাটাকে সাব্যস্ত রেখেছে अस्वीकार करा पापी आल्लापी हवाट चेहन नेक भलोरिया আরেক দল যে আল্লাহ করেছেন ভালো কাজ করো আর নিষেধ করেছেন মন্দ কাজ করিও না আর আমরা সবকিছুই করছি সবকিছুর মালিক আমরা যার ফলে হয়েছে কি তারা গোমরা হয়ে গেছে যে তকদির বলে কিছু নেই ও আহসানুল এরাদা তাই आहल्ला इच्छा, इच्छा, इच्छा की आल्ला जमीन भलो कथा कृष्टिगत दिखे आल्ला चेचन भलो हक मंद हम सबटे हक আর একটি গণ নিয়ে আলোচনা করেনি কথা আর লম্বা বেশি নেই এতে সেজন্য সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহর বন্ধু কারা না এটা একটা বেদাতের ধারণা যে পীর হলে আল্লাহ বন্ধু হয় একটা হচ্ছে আল্লাহ বেলা সাধারণ ভালোবাসা সাধারণ বন্ধুত্ব আল্লাহ প্রত্যেক আল্লাহবাস আমাদেরকে ভালোবাসতে বলা হয়েছে ফর্মুলাটা ভালো করে বুঝেন যার মধ্যে যতটা ভালো গুন আছে ততটা কি করবেন ভালোবাসেন সুতরাং একটা মদখর মুসলিম তাকে কাফের মতো মনে করবেন না হ্যাঁ যার মধ্যে যতটা খারাপ আছে ততটা পরিমাণ তাকে কি করতে হবে খারাপ বাঁচতে হবে আর ভালো আছে ততটা তাকে ভালোবাসতে হবে এবার বুঝতে পেরেছেন আবার এটাও যেন না হয় যে সে বেদাত আছে তার পাপ আছে তারপরেও তাকে ভালোবাসে পুরে ভালোবাস হ্যাঁ লোকদের চাইতে ভালোবাসে কি জানা দুনিয়ার গরজ হ্যাঁ আমার ডিস্ট্রিক্টের সে আমার ভাষাভাষী সে আমার গ্রামের হ্যাঁ সে আমার বংশের এটাও চলবে না এটা চলবে না জি হ্যা আল্লা রাবুল আলমে যার মধ্যে যতটা ভালো গুন আছে কি করেন ততটা ভালোবাসা যার মধ্যে যতটা মন্দ আছে তাকে ততটা আল্লাহ করে ঘৃণা করে বলছেন ভালোবাসা মহাব্বত মানে ভালোবাসা আর মাদ্দাতন মানে হচ্ছে তার বন্ধুদের কি আল্লাহ আল্লাহর ভালোবাসা যেমন আল্লাহর জন্য উপযোগী কেন বলল কারণ এই আল্লাহর ভালোবাসা এক শ্রেণীর আল্লাহর কি করে সে যাকে ভালোবাসা কিছু গিফট করে না করে না হ্যাঁ তো আল্লাহর তাকে কি পুরস্কৃত করেন আল্লাহর ভালোবাসা মানে রূপকর্থা পুরস্কৃত করা এটা হচ্ছে গমরা বিনাধীদের অর্থ মানে বিকৃত অর্থে বিকৃতি আর আল্লাহর ভালোবাসা সৃষ্টির মতো তার কেন পালাইলেন ওই বিদ্যুৎ কে বুঝাবে দুর্বলতা তোমার মধ্যে আসে আল্লাহর মধ্যেও বসে নাকি কি বুঝলেন মানুষের স্বভাব হচ্ছে যে যাকে ভালোবাসে তার ক্ষেত্রে এক চোখ দিয়ে দেখ মানে ওর যদি ভালোবাসে তাহলে ওর শুধু ভালো গুণ গুলি দেখ না তো কি হলো আর যদি কাউকে খারাপ বাসে ওর ভালো গুলি যদি ভালো গুন দেখে ও লোক দেখানো করেছে ওর নিয়ত খারাপ আছে দেখলেন হ্যাঁ ওর স্বভাব খারাপ আছে ইত্যাদি ও কিছু ভালো কাজ করে কিসের জন্য খ্যাতির জন্য করে চায় না না কোন ওকে খারাপের এতে ফেলবে ওকে দি এটা হচ্ছে মানুষের অসৎ স্বভাব আল্লাহ রবুল আলমিনের ভালোবাসার কথা বলছিলাম আল্লাহর মতো আল্লাহর ভালোবাসা কার মত আল্লাহর মতো কেন তারা পালায়ন করেছে যে ভালোবাসা তো দুর্বলতা নিয়ে আসে আল্লাহ ভালোবাসা তো দুর্বলতা প্রকাশ করে সেজন্য আল্লাহর ভালোবাসা বলবো না ভালোবাসার ফলাফল ভালোবাসা হচ্ছে উপঢকন দেওয়া তারপরে পুরস্কৃত করা ইত্যাদি অথচ মানুষের ভালোবাসা মানুষের মতো আর শ্রেষ্ঠার ভালোবাসা শ্রেষ্ঠার মতো দেখেন ভালোবাসা শুধু মানুষের না প্রত্যেক জীব ভালোবাসে কিন্তু ধরন আলাদা না আমাদের ভালোবাসা কি মতো গরু ছাগল না হ্যাঁ পুকুরে তার বাচ্চাকে ভাল আমার ভালোবাসা আমার মতো জি অন্যান্য পশু পাখির ভালোবাসা পশু পাখির মতো যখন সৃষ্টিতে সৃষ্টিতে এত পার্থক্য রয়েছে তো সৃষ্টির সস্তাতে কত পার্থক্য রয়েছে জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে যেমন পার্থক্য রয়েছে তেমনই গোনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে তাই বলছেন যে আল্লাহর জন্য যেমন ভালোবাসা উপযোগী মহান আল্লাহ বলেন তোমরা সৎ কর্মশীল হহিবুল মহসেন নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন কোনো জায়গায় নয় নেই যে খারাপদেরকে ভালোবাসেন কিন্তু খারাপ হোক এর আদা আলাদা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সৎ কর্মশীল কে ভালোবাসেন সুরাবা আত্ম একশো পঁচানব্বই আল্লাহ বলছেন আক সেতু তোমরা নাই পরায়ন হও সুবিচার করো ইহিবুল মুখিনকারীদেরকে ভালোবাসেন অটল থাকো চুক্তি ভঙ্গ করিও না ইন্দ ইহিবুল মু আল্লাহ আল্লাহ কে সংযতদের কে ভালোবাসেন দেখেন মুেন মুসিনকে ভালোবাসেন মোহসেন কে ভালোবাসেন তিন তখন পেলেন আর কি একত্রিশে বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবী বলছি আমার অনুসরণ করো ইহব কুমল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তা আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে নবীর অনুসরণ করলে এখানেও ভালোবাসার কথা প্রমাণিত হইলো তাহলে যারা অনসারী যারা ফলো করে নবিস্লামকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন তারপরে মহান আল্লাহ বলছেন সুরাম মায় নম্বর চুয়ান্ন কমি তোমরা যদি অসৎ হয়ে যাও তো শীঘ্রই আল্লাহ এমন সম্প্রদায় কিনে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবেন এখান উভয় পক্ষ থেকে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহবাস এবং আল্লাহকে মহান আল্লাহর ইন আল্লাহ যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফান সারিবদ্ধ হইমান এমন ভাবে যেন তারা সীশা ঢালাই প্রাচীরের মতো এইভাবে দাঁড়াই যে শত্রুপক্ষ কখনো তার ছেদ করে প্রবেশ করতে পারে না সুরো বলছেন ক্ষমাশীল এবং আল ওদুত প্রেমময় অদুত থেকেই মহম্মদ ভালোবাসা এই আয়াতগুলিতে সাথে সাথে আশা করি সবগুলি প্রায় বুঝে গেছেন আর এগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সেটা বলেই আলোচনা শেষ করছি বলছেন শেখ সাল্নাফি আল্লাহর জন্য মহাব্বুত ভালোবাসা আল্লাহ ভালোবাসা আল্লাহ ভালোবাসেন আল্লাহকে আমরা ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এবং ওয়াল মাওয়া এবং আল্লাহ রাবুল্লা আলমিনের মাওয়াত ভালোবাসা প্রমাণিত এবং কিছু আমল কে কিছু কর্মকে আল্লাহবাস তার মানে কিছু লোককে আল্লাহ ভালোবাসেন এবং কিছু কাজকে আল্লাহ সব কাজকে আল্লাহ ভালোবাসেন সব কাজকে সব কথা আল্লাহ ভালোবাসেন হ্যাঁ অশ্লীলতাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ সততাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ তাহলে ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে আর কাজকর্মের ক্ষেত্রেও আল্লাহ কিছু কাজকর্ম কিছু কথাকে এবং কিছু ব্যক্তিকে কি করেন ভালোবাসেন চরিত্র সব চরিত্র আল্লাহ ভালোবাসেন ভালো চরিত্র আল্লাহ ভালোবাসেন মন্দ চরিত্র আল্লাহ হা করেন ফহ ইহিবাদ এইরকমই আল্লাহ রবুল আলমে কিছু জিনিসকে আল্লাহ ভালোবাসেন কিছু কে ভালোবাসেন না আল্লাহ হেকমা তহুল বালেগা যেমন আল্লাহ রব আলিনের তত্ত্ব রহস্য হেকমতের দাবি তিনি সৎকর্মশীল নিষ্ঠাবানদের ভালোবাসেন নাই পরায়নদেরকে ভালোবাসেন আল্লাহরুদের অনুসারীদের ভালোবাসেন কোরআনার অনুসারী তাদেরকে ভালোবাসেন কোরআনকে ফলো করি আমি দলিল ছাড়া চলি না এটা বিরাট একটা এবাদত এই এবাদত থেকে শিরকারীরা বঞ্চিত আছে আল্লাহাম যারা কোরআন আত্মহংকারীদের আল্লাহ ভালোবাসেন এবং পবিত্র দর্জনকারীদের ভালোবাসেন আল্লাহবুল বুরুজের আয়াত একটি দুটো আল্লাহর নাম বলেছেন আল্লাহর একটি নাম হচ্ছে আল গাফুর ওয়াল গফুর আর একটি নাম হচ্ছে আল্লাহর আল ওদুত এই জন্য নাম যদি রাখেন কোন ছেলের তো গাফুর বা আব্দুল গাফর বা আব্দুলা আল্লাহ একটি নাম হচ্ছে ভালোবাসেন যিনি তো এখানে এই যে দুটো আল্লাহর গন নাম এসছে এই দুটো গন নাম থেকে দুটো গুন বেরোয় হ্যাঁ গফুর থেকে কি বেরোয় বলছেন এই দুটো পাশাপাশি আল্লাহর নাম যে এখান আল গাফুর আলু আদূত যা নিয়ে আসা হয়েছে এতে একটি রহস্য রয়েছে সুক্ষ্মস্য তা হচ্ছে আলগাফুর মানে কি বড় মার্যাদাকারী বড় ক্ষমাশীল আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন ক্ষমা করে ক্ষমত হন না আলুয় দুধ বরং তাকে ভালোবাসেন বুঝলেন কথাটা আমরা মানুষরা কাউকে ক্ষমা করে দিলেও তাকে অনেক সময় ভালোবাসতে পারি না আছে না কত সংকীর্ণতা আমাদের আর কত আমাদের দয়া মায়া সংকীর্ণ বা আমাদের ক্ষমাটা ক্ষমা এতো তো ক্ষমা করতে চাই না আর ক্ষমা যদি করে ক্ষমা করে সীমিত ব্যাস মাফ করে দিচ্ছি ওকে কিন্তু ক্ষমা করার পরে ওকে ভালোবাসবে এই গুণ বিরল অয় মুশকিল আল্লাহর ক্ষেত্রে অহওয়াল গফুর কাবিরা গোনা হয়নি আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু কারো যদি কাবিরা হয়ে গিয়ে থাকে অতীতে তাহলে তারও সমাধান আছে সে সমাধান হচ্ছে আল্লাহর মাঘেরাত হাসিল করে ক্ষমা চেয়ে এবং ক্ষমা চাওয়ার মতো তবা করার মতো ক্ষমা যদি চেয়ে নিতে পারেন তো আল্লাহর ভালোবাসা যেমন আগে হচ্ছিল আবার ফিরে আসবে আসবেন আলু দুধ আল্লাহ রব আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে আল্লাহ রব্বুরের জন্য ভালোবাসেন আল্লাহ রব্বুল্লাহ আমাদের দুনিয়াতেও বরক দান করেন আখেরাতের কাজে বরকদান করেন আল্লাহ আমাদের সকলকে জন্নাতুল ফিরদৌস নসিব করেন ও সাল্লা মোহাম্মদ ও আল্লাহ আলী ওসাহী আজম اشتركوا في